আবু ওয়াইম রদুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লা এর কাছে একদা কিছু খাবার আনা হলো তার সঙ্গে ছিলেন তার পোষ্য উমর ইবনু আবু সালামা। তিনি বললেন বিসমিল্লা বলো এবং নিজের কাছের দিক থেকে খাও